আজ আমরা শ্রীমদ ভাগবতী মহাপুরাণে একাদশ গন্ধের প্রথম অধ্যায় প্রবেশ করব কৃষ্ণ অপার মহিমাময় তিনি কিভাবে দেখলেন যে আমার সমস্ত ক্রিয়াকর্ম সব হয়ে গেছে এখন আমার এই যে বংশাবলী বিস্তৃত হয়েছে এদেরকে সমস্ত নিয়ে যেতে হবে কেন আমার বংশকে কেউ কিছু করতে পারবে না কেন আমার বংশ তো এগুলো একে কেউ কিছু করতে দুধর্ষণ एक आमा, जिन हमें एने नहीं जो है से बदरायणी एकादश कंद प्रथम अध्याये बदरायणी वाच कृत्यादत्यवधम कृष्ण सराम यदुभिर्वृत भूर्ू बृत्या दैत्यवधम कृष्ण सराम यदुभिर्वृत भूब भू अवतरयत ভারম জবিষ্ঠম জনয়ন কলিম নিজেদের মধ্যে কলি অর্থাৎ ঝগড়া তৈরি করে তিনি কীভাবে একটা অদ্ভুতভাবে লোকের সন্দেহ সৃষ্টি হবে বুঝতে পারবেন না অথবা নিজের বংশকে বিনাশ করলেন এইভাবে কোপ সৃষ্টি করলেন ব্রাহ্মণ ব্রাহ্মণের দ্বারা একটা অভিশাপের একটা বাহানা করলেন করলে করলেন এইবার তিনি নিজের বংশকে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করলেন से ऋषिमणिगण से द्वारक द्वारा घूरते घूरते द्वार उद्याने किुद छे श्र बोलान एवं व्यवस्थित राजन सत्य संकल्प ईश्वर साप व्याजन साप व्याजन विप्राणाम संदे कुल अर्थात निजे कुल के ब्राह्मण ब्राह्मण चेष्टा करवस्थित राजन सत्य संकल्प ईश्वरा साप व्याजें विप्राणम संकुलम विभूल नहीं जा रकम ওই রাও রাজো বলছেন একবার কি হলো সমস্ত এই যে ঋষিমুনিরা দ্বারকায় ঘুরতে এসে উদ্যানেতে বিশ্রাম কর উদ্যানেতে রয়েছেন তারা এই অবস্থায় কি হলো সমস্ত যারা আছে সে ছেলে পেলে যেগুলো ছিল দ্বারকার জ্যেষ্ঠ বংশ তার কৃষ্ণের তারা সমস্ত এবার কি করলো যে বিশ্বামিত্র তার মধ্যে কে কে এসেছিলেন বিশ্বামিত্র অসিত দুর্বাসা ভৃগু ওরে বাবা দুর্বাশাও হয়েছেন তারপরে ভৃগু অঙ্গিরা কশ্যপ বামদেব অত্রী বশিষ্ঠ নারদ এইরকম এসছে আর যদুকুলে সম্ভূত যে যদু বালকগণ অবিনীত কুমারগণ খেলা করতে করতে উদ্যানে এসছে সেখানে নিকট হয়ে ক মানে বিনীতভাবে চরণ স্পর্শ প্রমাণ প্রণাম করলেন এর মধ্যে তারা উপহাস একটা রয়েছে তারা এই ঋষিগণের সম্মুখে একটা মজা করলেন বলছেন জাম্ববতী নমনকে কি করলেন তারা সন্তান সম্ভবা শ্যাম্ব কি করলেন এ সন্তান সম্ভবকে কাপড় জড়িয়ে পেছে। এখানে নিয়ে গেলেন হে শিবর এ তো আসন্ন সন্তান সম্ভবা উনি রয়েছেন এর তো ছেলে হবে কি মেয়ে হবে যদি বলেন ঋষিগণ বললে এত বড় করলেন তখন কি করবেন বলছেন বলছেন কিরন্তস্তানোপ ব্রজ কুমার হা যদা উপ সংগৃহ্য প্রপছুর প্রচুর রবিনীতা বিনীত বধ অবিনীতা তারে কিন্তু বিনয় নেই বাস্তব কিন্তু বিনিত বিনীত বধ অর্থাৎ করে। তাদের বাস্তবিক বিনয় ছিল না তারা অধ্যত্ত একটা অবস্থায় গেছেন বিনয় তাদের ছিল না কিন্তু বাইরে বিনয় আছে বলে করে দণ্ডবধ করে বললো এই ছেলে হবে কি মেয়ে হবে তে बेशयिव स्त्रीवेश्वांबवती सुत पृछति वो विप्रा अंत अतम शीते क्षण प्रशु विलज्जति साक्षात्व जाता मोघदर्शन बलचेन प्रशस्वी पुत्रकाम कि सज्जयति বলছেন এতো তো লজ্জাবতী আপনাকে জিজ্ঞাসা করতে পারছে না তাই জন্য আমরা দর্শন রকমের ঋষিগণ এবং বিপ্লবধা মনয়স্তানুচু কুপিতা নিপ রেগে গিয়ে বললো এই শোন জনৈসিব মন্দা মুসলম কুলন কুলন আসন মুসল হবে পেটে ও সব তো ঘাটে গেছে কুলুন আসন মুসল আর ছেলে হবে কি মেয়ে হবে জিজ্ঞেস ইয়ার কি মেরে আর ঋষিদের সঙ্গে ইয়ার কি মারছে সাধু গুরুবেশ্বরের সঙ্গে ঠাট্টা কি করি কত লোকে মরতে দেখেছি এবার শেষ জলে পুরে শেষ হয়ে গেছে ঠাট্টা করেছি বুঝতে পারিনি হ্যাঁ সাধারণ থাকে ওরা চিনতে পারে না লোকে ওই সহ্যটা নজরে পড়ে বেশি আর যেখানে বেশি মালা পড়ছে পাদ হজ নজর গৌর গ্রীষ্ম বাবা গাঠের সামনে রয়েছে ওকে কে দেখবে চিনতে পারবে ওই জন্য বাস্তব গুরুবৈষ্ণবকে চেনা মুশকিল ধরা দেয় না জগৎবাসীকে বঞ্জনা করে পালায় যা মর যা বেশ কর এই জন্য বলছেন তখন কি হলম এখানে এবম বিপ্লবধা মনে অস্তান উঁচু কুপিতা নেপ জনৈসিপ মন্দাম মুসলাম কুলোনা আসলাম কুলোনাসল মুসল জন্ম হবে যা এখানে শব্দব্রহ্মে আলোচনা প্রসঙ্গে আমি যদি কোনো সময় আলোচনা করি সেখানে আলোচনা করবো দেখাবো কিভাবে এই বাক্যটা ঋষিমুনির মুখের কিন্তু বাক্য বেরিয়েছে এটা কী দেখলাম মুখে তো বলে বলেছে এত কিছু করেনি মুখে যে বাক্যটা বেরোলো ওটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট দেখতে হলো পেটের মধ্যে মুসল লোহার তাহলে বাক্য আমার কথাটা এখানে একটা প্রমাণ শেষ যখন পরমপ্রিয়া কেশকশ্যমায় অনেকগত্যে বেদান্তের উদাহরণ দিয়ে সমস্ত এই শব্দব্রহ্মের ব্যাখ্যা হবে সাধারণ লোক বুঝবে না তখন দেখাবো যে কিভাবে এই যে অপ্রাকৃত শব্দ সে বস্তুটাকে দর্শন করা যায় যেমন আমরা একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ আম আর এখান তো আম নেই আম আছে কি আম আছে শব্দটা বললাম কিন্তু অপ্রাকৃত জগতে শাহরুগুরু বৈষ্ণবের যা মুখ দিয়ে বেরোবে ওটা সত্য হয়ে যাবে যেটা এই যেমন ব্রাহ্মণরা বলল। ভাইরা খালি মুখ দিয়ে শব্দটা বলেছি শব্দটা যে সত্য সেটা প্রমাণ করে দিল সত্যটাই তো প্রমাণ হলো মুখে খালি বলছে কুলনাশন মুসল হবে মুসল তাহলে অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবরা যে বাক্যটা বলেন সেটা বাক্য আর বস্তু একই বুঝে গেল বাক্য বস্তু আলাদা নয় সেটা যা বলবে তাই সত্য এখানে দেখা গেল সত্যি সত্যি থাকে মুসল এ কিং কৃতমন্দ ভাগ্য এর ন কিংবদিশ ন জানা আমাদের লোকে কি বলবে হাই হায় আমরা একই করলাম ইতি বিলহ ল গৃহান আদায় মুসলম যজ সেই মুসলটাকে ঘরে নিয়ে চলে গেল বলে কুলনাশক মুসল কী করবো এখন সারা সংসার হ্যাঁ এখন কী করল সুধর্ম সবাই গিয়ে দুঃখের সঙ্গে সব ঘটনা সত্য বলতেই হবে না বললে সমাধান কে করবে আমাদের বলে আমাদের এরকম ঘটনা ঘটেছে আমরা এরকম করেছিলাম মজা করতে গিয়ে এরকম হয়েছে তা কী করবো তা কাজ করো এই মুসলটাকে নিয়ে যাও মুসলটাকে নিয়ে গিয়ে সমুদ্রের তীরে ঘষতে থাকো পাথরে ঘষতে থাকো ঘষে ঘষে ঘষে ঘষে ঘষে ঘষে ওটাকে কি করবে একেবারে যখন ক্ষীণ হয়ে যাবে জলে গলিয়ে দিয়ে ফেলে দেবে তো লোহা যদি এখন গলাতে থাকে এরকম ঘষে ঘষে পাউডার হয়ে যাবে জলে চলে যাবে আর শেষে যাবে ঘষতে ঘষতে ফালিয়ে এইটুকু রয়েছে এই আর কি হবে এটা দিকে কুলনাশন হবে যা এটা ফেলবে ওইটাই খেয়ে নিয়েছিল একটা মাছ সেইটা যখন বেরিয়েছিল তখন জড়া বলছে তোর মাছের পেট থেকে এটা বেরিয়েছে এটা কি করবি আমাকে দে না বললাম তোর তীরবাণ বলল নে এটা কি করবো এটা দিয়ে দিলো সেইটা নিয়ে গিয়ে ঘষে মেয়ে যে ওটাকে ফলা তৈরি করেছে ওই ফলাটা দিয়ে এবার ওই দূর থেকে আমি পরে দেখব কৃষ্ণ যখন গাছের তলায় এরকম বসে রয়েছেন চতুর্ভুষ ধারণ করে জরা নামক বেত ওপর থেকে দেখছেন কৃষ্ণের পাটা টুকটুক করছে বলে এখানে একটা সুন্দর গাছের ডালে ওখান থেকে মালল তীর এসে বিদ্রোহ যখন পাখিটা মরেছে দেখি এসে দেখি হরি রাম রাম সাক্ষাৎ প্রভুর চরণ কমলে কাঁদে কাঁদতে ওই বলছে তোমার ইচ্ছা আমার ইচ্ছা হয়েছে চিন্তা কিছু নেই এটা আমার ইচ্ছা হয়েছে যাও কোনো চিন্তার কিছু নেই এইগুলো আমরা দেখব এখন এই যে বিষয়টা আমরা দেখব এই যদুকুল নাসের ব্যাপারটা কি হলো যদুকুল নাসের যে বিষয়টা সমুদ্রে জলেতে ফেলে দিল আর সেগুলো সমুদ্রের বেলা মানে তীর প্রদেশে গিয়ে বৃক্ষ হলো এরকানামক বৃক্ষ মানে হচ্ছে যেমন ফণি যে আমাদের ফণিমনসা ফণিমনসা হবে না হ্যাঁ নল ঘাসের মতো এরকম এখানে ধার থাকে কাটা কাটা ওগুলো যদি ঘাসটাকে ফেটে কাউকে মারা যায় গলা কেটে যায় এরকা বলা হয় এখানে তো বলে এরকা বলা আছে হ্যাঁ যাই হোক হবে একটা এরকা বলা আছে এখানে এরকা বিক্ষ জন্ম হলো সমুদ্রের সমস্ত তুরে খুলে এরকা জন্ম হলো এখন সেই যদু বংশ কি করে নাশ হলো সেই সম্বন্ধে একটু পরেই আমরা দেখব